মানবতা <Sit'd> সমাধান <good> <cantina> <fits you Elena> সসালামুক আলহামদুলিল্লাহ মহমদন রসুল্লা তিম কসহিন বিসম রহমান রাদারণ ইসলাম আল্লাহ ফাকরাবাহ আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদয়ত দান করেছেন আমাদের হৃদায়তের জন্য আল্লাহ পাক আল কোরআনুল করিম নাজেল করেছেন যে কোরআন করিমের তফসির আল্লাহ পাক তৌফিক দিলে আজকে আমরা শুরু করব সুরায় মারিয়াম থেকে সলাত এবং সালাম নাজিল হুফিয়ানবী মাহমুদুর রাসুর আল্লাহ সাল্ল্লা আলিয়াসাল্লামের উপর যাকে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন কোরআনী করিম নিয়ে বিশ্বজাহানের মানবতার জন্য রাহমতুল্লিল আলমিন করে পাঠিয়েছেন শুরু করব সুরা এমারিয়ামের তফসির এই সুরা ইমারিয়াম নবী কার সাল্লাহি সাল্লামের জীবনে নাজেল হয়েছে অর্থাৎ হিজরতের পূর্বে এই সুরা অবতীর্ণ হয়েছে এবং এই সুরাই আল্লাহ ফাকরাবুল আলমিন প্রথম বনি ইসরালদের নবী জাকারিয়া আলিহি সালামের কথা উল্লেখ করেছেন সংক্ষেপে আর তারপরে মারিয়াম আলিহা সালাম এবং তার পুত্র ঈসা আলি সালামের কথা বা ইসা আলীসাল্লামের জন্মের ঘটনা এতে বর্ণনা করা হয়েছে তারপরে অন্যান্য বিষয়গুলি এখানে আল্লাহ ফাকরবুল্লা আলমিন তুলে ধরেছেন যা ঈশা আল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের এই আলোচনায় শেষ করার চেষ্টা করব। এই সুরাই আয়াত রয়েছে আটানব্বইটি এই সুরা নাজল হয়েছে মক্কার ওই জীবনে যেই জীবনে রসুল আল্লাহ সাল্লাহ আল ইসাল্লামের সাহাবাইকারদের ওপর জুলম অত্যাচার চলছিল সেই সময় নবী একিম সাল্লাহ আলি সাল্লাম সাহাবাইকারদেরকে বললেন যে তোমরা যদি চাও যে এখান থেকে হিজরত করে হাবাসা চলে যাবে আবেশ নিয়াই চলে যাবে তাহলে যেতে পারো সেখানে এমন একজন শাসক আছেন যেনে খ্রিস্টান হলেও নাই পরায়ণ ব্যক্তি এবং তার কাছে গেলে কারো কারও প্রজল অত্যাচার হবে না কেউ নির্যাতিত হবে না সুতরাং সেখানে গিয়ে তোমরা আশ্রয় নীতি পড়ো বেসর আল্লাহ সাল্লাহিমের সাহাবাইকার আমরা অনেকেই হিজরত করে গিয়েছিলেন এই হাবাসার হিজরত যা সিরাতের কিতাবাদিতে আপনারা পাবেন সেখানে যারা হিজরত করেছিলেন তাদের একজন ছিলেন জাফর বিন আবি তালিবল্লাহ তু আলানহ রাসুর সাল্লা সাল্লামের চাচাতো ভাই আবু তালেবের ছেলে ওখানে বাদশার সামনে যখন জাফর অজি আল্লাহ তু আলানহ হাবাসাই যখন তাকে ডাকা হল বাদশার দরবারে তখন সেখানে গিয়ে তিনি যখন তাকে জিজ্ঞাসা করা হলো মারিয়াম আলী হাসালাম সম্পর্কে ঈসা আলিহসাল্লাম সম্পর্কে তার উত্তরে সোয়ায় মারিয়াম তেলাওয়াত করে শুনিয়েছিলেন সোয় মারিয়াম পাঠ করে শুনিয়েছিলেন এই মারিয়াম শুনে কারণ তার আরবি ভাষা বুঝতো সোরাম মারিয়াম শোনার পরে সেই দরবারে যত লোকেরা ছিল তার মধ্যে বাদশাহ নাজাসি রাজা এবং তার মন্ত্রী বর্গ তারা কেঁদে তাদের দাড়ি ভিজিয়ে ফেলেছিল এবং বাদশাহ বলেছিলেন যে কোরআনে কেরিমে তোমাদের কিতাবে ঈসা আলি সাল্লাম সম্পর্কে মারিয়াম আলী হাসালাম সম্পর্কে যা বলা হয়েছে তা আমাদের দিনে আমাদের ধর্মে যা আছে তার কিঞ্চিত পরিমাণেও কম নয় বরং তাতে সঠিক কথাই পেশ করা হয়েছে যে সম্পর্কে পরবর্তীকালে খ্রিস্টান ধর্মের অনসারীরা বিকৃতি ঘটিয়েছে এবং তাতে তারা বাড়াবাড়ি করেছে অনেকে মানহানি করেছে যে সব কথা ইনশা আল্লাহ তালা আমাদের তফসিরে আসবে এখন শুরু করি সোরে মারিয়ামের তফসির আল্লাহ আকরাবুল আলমিন এরশাদ করছেন আউুদিল্লাহমিন সৈতানুর রজিম ইসমিল্লাহ রহমানুর রহিম কাফ আইন সদ এই অক্ষরগুলিকে বলা হয়েছে বিচ্ছিন্ন অক্ষর কোরআনে কেরিমের বিভিন্ন সুরার শুরুতে সোরে বাঁকর থেকে শুরু হয়েছে সোয়াবাকারায় আলিফুল্লা মিম কোন কোনো সুরায় রয়েছে আলিফুল আলিফ লামরা সদ ইয়াসিন এসব হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর এগুলি সম্পর্কে যদিও তাফসিরকারদের বিভিন্ন মতামত রয়েছে কিন্তু সেগুলির মধ্যে সঠিক হচ্ছে যে এসব অক্ষরগুলি আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আরবির বর্ণ রয়েছে এগুলির কিছু অক্ষর জাদি আল্লাহ ফকরাবুল আলমিন কাফেরদেরকে যারা কোরআনী করিমকে অস্বীকার করেছে কোরআন মানব রচিত বলেছে কোরআনের কেরিমকে আল্লাহর বাণী মানতে তারা সম্মতি প্রকাশ করেনি তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে ঠিক আছে কোরআন করিম যদি আল্লাহ প্রদত্ত না হয় মানবরচিত হয় তাহলে এই সব অক্ষরগুলি তোমাদের কাছে আছে আলিফ থেকে ইয়া যে বর্ণ এগুলি তোমাদের কাছে আছে তোমরাও কোরআনের মতো বাণী রচনা করে পেশ করো এই কোরআনের মোকাবিলা করো যদি তা করতে সক্ষম হও তাহলে তোমাদের দাবি ঠিক হবে যে কোরআন মানুষের তৈরি আর যদি তা না করতে পারো তাহলে স্বীকার করতে হবে যে কোরআন করিম কোনো মানুষের রচিত নয় এমনকি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামেরও রচিত নয় বরং আল্লাহ পাক রাসুর সাল্লাহ আলী সাল্লামের ওপর নাজিল করেছেন আল্লাহ পাক এখানেও এই বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়ে চ্যালেঞ্জ করেছেন মানব জাতিকে যারা কোরআন করিমকে অস্বীকার করবে কোরআনে করিমের প্রতি বিশ্বাস করবে না কোরআন করিমের বাস্তবায়ন করবে না পরাণিকারিমের যে আসমানি সিলেবাস রয়েছে তা মোতাবেক যাপন করবে না তাদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন যে হয় আল্লাহ প্রদত্ত এই শেষ বাণী যা মানব জাতির জন্য কেয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান দিবে। তা তোমরা মেনে নাও আর না হলে তোমরা এর যে চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে তার মোকাবিলা করো এবং প্রমাণ করে দাও যে এটা আল্লাহ পাকের বাণী নয় আল্লাহাক তারপরে এর সাদ করছেন রিক্র ও রহমাতে রব্বিকা আবদাহু জাকারিয়া আল্লাপাক শুরু করেছেন জাকারিয়া সালাম ইসাল্লামের ঘটনা দিয়ে সংক্ষেপে আল্লাহপাক এর সাদ করছেন যে হে নবী তোমার প্রতিপালকের রহমতের বিবরণ যা তার বান্দা জাকারিয়া আলি সালামের ওপর তিনি করেছেন এতে আল্লাহ পাকের বান্দা জাকারিয়া আলি সালামের ওপর তোমার রবের পক্ষ থেকে হে নবী যে রহমত হয়েছে আল্লাপাকের দয়া হয়েছে তার কিছু বিবরণ পেশ করা হচ্ছে আল্লাহ আল্লাপাক তারপরে বলছেন ইজ না দা রব্বাহ নিদা আন খাফিয়া স্মরণ করো যখন জাকারিয়া আলী সাল্লাম তার রবকে তার প্রতিপালককে চুপি সারে দেখেছিলেন নিদা আন খাফিয়া গোপনে আল্লাহাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেছে দেখেছিলেন জাকারিয়া আলি সালাম বার্ধককে পৌঁছে গেছিলেন তার সন্তান ছিল না এই বার্ধককে তার খেয়ালে আসলো যে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে নবী করেছেন আমি চলে যাব পৃথিবী থেকে আমার এই দায়িত্ব মানুষের কাছে কে পৌঁছাবে এমন কোনো সদ ব্যক্তি আমার স্থলাভিষিক্ত হবে প্রয়োজন রয়েছে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন তাফসির কারণ বলছেন যে তিনি দোয়া করলেন লুকিয়ে কেন নিদা খাফিয়া তার কারণ হচ্ছে যে এক দোয়া ছিল বার্ধক্যে বৃদ্ধ বয়সে দোয়া, যদি লোককে শোনে যে এই বৃদ্ধ বয়সে জাকারি আলী সালাম সন্তানের জন্য দোয়া করছে তাহলে ব্যাপারটি হাস্যকর হবে অনেকে হাসবে নি। দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্তর্জামী আল্লাহ পাক মনের কথা শোনেন আল্লাহ পাককে জোরে চিৎকার করে জানাতে হয় না আর সেই জন্য মনে মনে তিনি দোয়া করেছেন তার দোয়ার অংশ এখানে একটা উল্লেখ করা হয়েছে কালা জাকারি আলী সালাম বলেন রব্বে ইন্নি ওয়াহানাল আজম মিন্নি হে আমার প্রতিপালক আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে ওয়স্তা আলার রাসো সে এবং মাথার চুল পেকে সাদা হয়ে গেছে ওয়স্তা আলার রাসো সে ইস্তালা মানে আগুন লেগে যাওয়া তো কালোর মধ্যে সাদা হয়ে যাওয়া একে ইস্তালা বলে তিনি ব্যক্ত করেছেন আর শেবান মানে হচ্ছে সাদা হয়ে যাওয়া ওয়ালাম আকুম বেদাই রব্বে শাকইয়া তবে আল্লাহ তোমার কাছে দোয়া করে কখন আমি হতভাগা হইনি এর পূর্বে তোমার কাছে যে কোনো দোয়া করেছি আল্লাহ তুমি শুনেছ সুতরাং আজকেও তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমার দোয়া শুনবে আমাকে হতভাগ্য করে দেবে না আলিয়া এবং আমি আমার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সম্পর্কে আশঙ্কা করি ওয়ারে আমার পরে আমার ইন্তেকালের পরে আমি আশঙ্কা করি যে আমার আত্মীয় স্বজন তারা সৎ হবে না আমার এই দায়িত্ব ঠিকভাবে পালন করবে না এই জন্য একজন সুতরাং আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাকে একজন আমার উত্তরাধিকারী আমার পরে যে দায়িত্ব পালন করবে আমাকে দান করো ইয়ারেসুনি ওয়ায়ারেসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া জি আমার উত্তরাধিকারী হবে ওয়ায়ারেসু মিন আলি ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালামের বংশধর এর অর্থাৎ বনি ইসরাঈলের মধ্য থেকে সে উত্তরাধিকারী হবে ওয়াজআলহু রাব্বি রাদিয়া এবং তাকে আল্লাহ তুমি তোমার সন্তুষ্টির পাত্র বানাও তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যাও এখানে যাকারিয়া আলাইহিস সালাম উত্তরাধিকারী হবে তার ছেলে সন্তান এই বলে দোয়া করেছিলেন আর আমার আত্মীয় স্বজন সম্পর্কে আশঙ্কা করছি এর মানে এই নয় যে আমার নিজের কোনো ছেলে মেয়ে নেই আর আত্মীয় স্বজন আমার ধন সম্পদ নিয়ে চলে যাবে এই আশঙ্কা করছি এমনটা নয় যেমন আজকাল হয়ে থাকে কোনো লোকের যদি ছেলে মেয়ে না থাকে তা আর ধন সম্পদ থাকে তাহলে ভেবে থাকে যে আমার নেবে কি এই ধন সম্পদ দূরের লোকেরা নিয়ে যাবে আমার তো নিজস্ব কেউ নেই এইরকম চিন্তাধারা জাকারিয়া আলিহিসালামের ছিল না কারণ জাকারিয়া আলি সালাম একজন নবী এবং আম্বিয়াকে রাম সম্পর্কে রসুল্লাহ সাল্লা সালামের সাহি বখারির হাদিস রয়েছে নাহনু মা আশেরুলিয়া নূরে আমরা নবী রসুলদের দল আমরা কাউকে উত্তরাধিকারী বানাই না আমাদের ধন সম্পদের কেউ ওয়ারিস না কোনো নবীর নবী মাহমদ সাল্লাহ আলী সাল্লাম বলুন আর অন্য আগের কোন নবীর রসুলগণের কথা বলুন নাহনু মা আসেরুল আম্বিয়া আমরা নবীর রসুলদের দল স আমরা কাউকে ও এস উত্তরাধিকারী বানাই না আমাদের ধন সম্পদের কেউ ওয়ারেস হয় না মাতা তারাক না যদি কিছু আমরা ছেড়ে যায় পরিত্যক্ত ধন থাকে তাহলে সেটা সাদাকা হবে সেটা সাদাক হয়ে যাবে তবে এখানে যে ওয়ার এস হওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে এলমের ওয়ারিস ওয়াইনাল আম্বিয়া লিসুদ্দিন ওয়ালাহিন ওয়ারসুল ইমা আম্বিয়া রসুলগণ স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা টাকা পয়সার ওয়ারিস বানান বরং তারা এলমের জ্ঞানে আল্লাহ প্রদত্ত জ্ঞানের ওয়াহির জ্ঞানের তারা ওয়ারিস বানিয়ে থাকেন যেমন নবী কারিম সাল্লা ইসলামের আরেকটি হাদিস রয়েছে আল্লাপাক এখন সুসংবাদ দিচ্ছেন জাকারি আলি ইসালামের কাছে জাকারি আলি ইসাল্লাম দোয়া করেছিলেন বিভিন্ন ভাষায় এটা পেশ করা হয়েছে যেমন সুরে আলী ইমরান রয়েছে যে তিনি দোয়া করেন বেহাবলি মিল্লা জুরুয়া তৈমিয়া উদ্দোয়া সেখানে অন্য ভাষায় এই দোয়া প্রকাশ করা হয়েছে আবার আমরা আমাদের বিষয়বস্তুর দিকে ফিরে আসছি কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয়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 शाई आब्दुरहमान मदानी कुरान दिए जीवन गड़ी रोबार मंगलवार और शुक्रवार पुन सम्प्रचार सकाल साढ़े पांच टी मुद्ला रसुल्लाह सलिम्यक्ति भर्सनारी अबिसम्पादाकारी अश्लील भाषा उच्चारणकारी और गालमंदी होते सुनान तिरबी सत्काज सद व्यवहार अध्याय हाथ संख्या एक हजार नय सतान তার আপন কক্ষ পথে আল্লাহ সু কি সব আলোচনা এখানে চলে আসতে পারে সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমরা আমাদের আলোচনার দিকে আল্লাহ ফখরুল আলমিন জাকারি আলী সালামকে সুসংবাদ দিলেন আর দোয়া কবুল করে সন্তানের মহান আল্লাহ ইরশাদ করছেন জাকারিয়া হে জাকারিয়া ইন্না নবশ্বের কাবি গোলাম হু ইয়াহিয়া নিশ্চয়ই তোমাকে আমি এমন এক সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম ইয়াহিয়া হবে আল্লাহ পাক শুধু সুসংবাদ দিলেন না বরং তার নামও আল্লাহর পক্ষ থেকে রেখে দিলেন ই আল্লাহ মিন কাবুল সামিয়া এর পূর্বে এই নামে কাউকে আখ্যায়িত করিনি ইয়াহিয়া সালামের পূর্বে এই নাম কোনো মানুষের রাখা হয়নি আল্লাপাকের কাছে জাকারিয়ারিস আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন কালা লি গুলাম হে আমার প্রতিপালক কেমন করে আমার সন্তান হবে ওরা অথচ আমার স্ত্রী বন্ধ্যা এবং আমি বার্ধক্যের শেষ মুহূর্তে পৌঁছে গেছি শেষ স্তরে পৌঁছে গেছি এতিয়া বলা হয় শুকনো কাঠকে বুড়ো হে শুকনো কাঠের মতো হয়ে গেছে আল্লাপাক জবাব বলছেন কালা কাজা আলিকা আল্লাপাক বললেন যে এইভাবেই হবে কাল আরব্বক তোমার প্রতি পালক বলছেন হুয়া আলাইয়া হইয় সন্তান দান করা এটা আমার জন্য সহজ ওকাদ খালাক্তোকাম কাবুল তাকুয়া আর আমি তোমাকে এর পূর্বে সৃষ্টি করেছি হে জাকারিয়া যখন তুমি কিছুই ছিলে না জাকারিয়া সালাম লক্ষণ জিজ্ঞেস করলেন যে আমার যে এই বার্ধক্যে সন্তান হবে এর কোনো লক্ষণ আল্লাহ দেখতে চাই আমি কাল আরববে যে আল্লাহ আয়া আমার রব আমার জন্য একটা চিহ্ন তৈরি করে দেন কোন লক্ষণ দেখিয়ে দেন তখন আল্লাহ পাক বলেন কাল আয়াতুক আল্লা তুকাল্লু মান্নাসা সালাহ আলীন সঈয়া অন্য আয়াতে রয়েছে আল্লাহ তুকাল্লাসা নাসা সাত ইয়ামিন ইল্লা রমজা সুরে আলীম রানী কোরআন কারিমে এক ঘটনা একাধিক জায়গায় বিভিন্ন ভঙ্গিমাতে বর্ণনা করা হয়েছে শব্দের পার্থক্যের সাথে কারণ উদ্দেশ্য হচ্ছে ঘটনা বর্ণনা করার কোরআন কারিমে মানুষের উপদেশ মানুষকে উপদেশ দেওয়া ঘটনা বন্যার উদ্দেশ্য এই নয় যে কিসা কাহিনী ধারাভাবে শুনিয়ে দেওয়া বরং ঘটনার বিভিন্ন দিক থেকে কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেটা জানা বা জানানো এই জন্য আল্লাহ পাকবুল আলমিন একটি ঘটনাকে বিভিন্ন জায়গায় কোরআনে কেরিমে উল্লেখ করেছেন বিভিন্ন ভঙ্গিমায় মহান আল্লাহ এর স্বাদ করছেন যে কালা আয়াতুকা তোমার নিদর্শন বা তোমার চিহ্ন হচ্ছে তোমার স্ত্রী গর্ভধারণের যে আল্লাহ তুক নাস। মানুষের সাথে তুমি কথা বলতে পারবে না তোমার বাক শক্তি বন্ধ হয়ে যাবে সালাহ সালাইয়া আলীন তিন রাত পর্যন্ত অর্থাৎ তিন দিন তিন রাত পর্যন্ত সৌইয়া অথচ তুমি সুস্থ হবে শারীরিক দিক থেকে সুস্থ তা সত্ত্বেও তুমি কথা বলতে সক্ষম হবে না সেই সময় জাকারি আলী হিসালাম জাতিকে সম্বোধন করে তার ইবাদতের স্থান থেকে বলছেন ফাখরা জা আলা কৌ মেহিমিন আল মেহরাব বলছেন সেই সময় জাকারি আলিহ সালাম তার সম্প্রদায়ের সামনে বেরিয়ে আসলেন নিজের এবাদতের স্থান থেকে কুঠরি থেকে বিশেষ জায়গায় যেখানে এবাদত করতেন ফহা এলেহিম এবং তাদেরকে ইঙ্গিত করলেন কহির শাব্দিক অর্থ হচ্ছে ইঙ্গিত করা ইঙ্গিত করলেন জাকারি আলি সাল্লাম আনসা বেহুব করা তো আসিয়া তোমরা নিজেরা তসবিহ পাঠ করো আল্লাপাকে পবিত্রতা ঘোষণা করো সকাল বিকাল আল্লাহ পা তারপরে ইয়াহিয়া আলিহিস্লামের জন্ম হইল জন্ম হওয়ার পরে ইয়াহিয়া আলিহিসাল্লাম বড় হলেন। সম্বোধন করিয়া ইহিয়া আলীহি সালামকে তাকে আল্লাপাক নবী করলেন পরে এরশাদ করছেন ইয়া ইহিয়া হে ইহিয়া খুদিল কিতাব কুয়াহ তুমি কিতাবকে ধারণ করো শক্ত করে মজবুত করে এই কিতাব কোন কিতাব এই ক্ষেত্রে তফসিলকারদের দুটি মত আছে একটি মত হচ্ছে যে তার পূর্বে যে কিতাব ছিল মুসা সালামের অর্থাৎ তওরাত আর মুসা সালাম ইসাল্লামবাণী ইসরায়েলদের সবচেয়ে বড়ো রসুল ছিলেন আর সেই কিতাবেরই অন্য অন্য নবীরা মানব জাতি পর্যন্ত সেই দাওয়াত পৌঁছিয়েছেন তো এই কিতাবকে ধারণ করো তা ওরাতকে বোঝানো হয়েছে আর অন্য অন্য তাফসিরা বলছেন যে এটাও হতে পারে যে ইয়াহি আলিহিসাল্লামকে বিশেষ কোনো আল্লাহ ফাকরবুল গ্রন্থ বা দিয়েছিলেন বা হল হুকমা সাবিয়া এবং আমি ইয়াহি আলিহিসালামকে তাকে বিচার জ্ঞান দান করেছিলাম তাকে প্রজ্ঞা দান করেছিলাম বাল্যজীবনে এই হুকমানে বোঝানো হয়েছে যে বাল্যজীবন থেকে ইয়াহি আলিহসাল্লাম অত্যন্ত বুদ্ধিমান ছিলেন জ্ঞানী ছিলেন এবং তিনি সৎ ছিলেন এসব বিভিন্ন বিষয়গুলিকে তাফিস কাররা বুঝাতে চেয়েছেন ওয়াহান ওয়াকানা তাকিয়া এবং আমার পক্ষ থেকে সে অত্যন্ত দয়ালু হবে ওয়াজাকাতন পবিত্র হবে ওয়াকানা তাকিয়া আর সে হবে অত্যন্ত আল্লাভিরু অবাররাম বেওয়ালে দাইহ এবং এই ইয়াহিয়া সালাম তার মাতা পিতার সাথে সদয় হবে সৎ ব্যবহার করবে ওয়ালাময়াকুন জব্বারান আসিয়া এবং সে কখনও দাম্ভিক হবে না আর অবাধ্য হবে না আল্লাহ ফাকরাবুল আলমিন এ আয়াতগুলিতে ইয়াহিয়া আলী সালামের প্রশংসা করেছেন তার ভালো গুণগুলি উল্লেখ করেছেন তারপরে মোহান আল্লাহ ইসাদ করছেন ওয়াসালামুন আলীহ ইয়া উলি দা ওয়ামায়ামুত ওয়ামায়ু বা তার প্রতি শান্তির ধারাবর্ষিত হোক সালাম হোক যেই দিন তার জন্ম হয়েছে ওয়ামা অয়ামুত যেই দিন সে মারা যাবে ওয়ামায়ুবা আসো হাইয়া আর যেই দিন তাকে পুনরায় জীবন দান করে উঠানো হবে পুনরুত্থিত হবে আল্লাহ ফকরাবুল আলম তারপরে মারিয়াম সালামের ঘটনা স্মরণ করা হে নবি মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি বর্ণনা করো বা স্মরণ করো ফিল কিতাব এই কোরআনে কেরিমে মারিয়াম আলি সালামের কাহিনী ইদ ইন তাবাদ মিন আহ মাকানান শরিয়া যখন মারিয়াম সালাম আলাদা হয়ে পৃথক হয়ে চলে গেছে নিজ পরিবার থেকে পূর্ব দিকের এক স্থানে যখন মারিয়াম আলি সাল্লাম গর্ব ধারণ করলেন আর তারপরে লোকজনের আড়ালে পূর্বদিকে বেতুল মকাদ্দাসের চলে গেলেন সেখানে নির্জনতা অবলম্বন করলেন সেই বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহাকর তারপরে বলছেন ফাত মিন্দু নজাবানু হানা ফাতে বাসারন সৌয়া ইসা আলি সালামের মা মারিয়াম আলিহা সালাম এই মারিয়াম সালামের ঘটনা আল্লাপাক বর্ণনা করছেন যে যখন তিনি যৌবনে পদার্পণ করলেন বা ইতুল তিনি অত্যন্ত আবেদা পরিহিষ্গার আল্লাভিরু মেয়ে ছিলেন তখন তিনি লোকজন থেকে পর্দার আড়ালে আল্লাহফাকের এবাদত বন্দিগি করতেন ফাত্তা মিন্দু নহিম হেজাবা মারিয়াম আলি ইসাল্লাম গ্রহণ করলো লোকজনের থেকে আড়াল করার জন্য একটি পর্দা হেজাব সেই সময় আল্লাহ আল্লাহফাকব্বুল আলমিন ফেরেস্তা জিব্রাইল আলি সালামকে পাঠিয়ে দিলেন কারণ মারিয়াম আলি ইসালামকে আল্লাহ ফাকর্বুল আলমিন বিনা স্বামীতে সন্তান দান করবেন ফারসল্না এলিহা রুহানা আল্লাহফাক বলছেন তখন আমি প্রেরণ করলাম তার কাছে রুহানা আমার রুহ অর্থাৎ জিব্রাইল আলি সালাম জিবাহাল্লামকে আল্লাহ করানি ক্যিমে রহুল কদুস বলেছেন আর রুহুল আমিন বলেছেন শুধু আর রুহ বলেছেন তানাজাল মালাইকাতুয়ার রোহ এখানেও আল্লাহাক বলেছেন আমার রুহ অর্থাৎ জিব্রাইল আলি সাল্লাম যাকে আর রুহ বা রুহুল আমিন বলা হয় তাকে আমি প্রেরণ করলাম ফতাহা সাল্লাহ বাসারান তখন সেই ব্যক্তি একজন পূর্ণ মানুষের রূপ ধারণ করলো। মারিয়াম আলী হিসালামের সামনে মারিয়াম আলী হিসালাম সেই সময় তাফসির কারা লিখেছেন গোসুল করেছিলেন অথবা নির্জনে এবাদতবন্দি গতি ছিলেন এগুলি তাফসিরের কথা সেই সময় একজন তার কক্ষে বা তার বিশেষ জায়গায় একজন অপর পুরুষকে দেখে তিনি চমকে উঠলেন ভয়ে ভীত হলেন সেই সময় আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করেছিলেন পানা চেয়েছিলেন আল্লাপের স্বাদ করেছেন কালা তখন মারিয়াম আলী ইসাল্লাম বলে উঠলেন ইন্নি আউজির রহমানে হে তোমার থেকে আমি দয়াবান আল্লাহর আশ্রয় গ্রহণ করছি তার কাছে আশ্রয় চাইছি ইনকুন্ত তাকিয়া তুমি যদি আল্লাভিরু হও পরিষ্গার হাও তাহলে আমাকে স্পর্শ করবে আমার কাছে আসবে না তখন জিবুরা আলী সালাম বলেন ইন্না মা আনার আসুল ও আমি কোনো অসৎ মানুষ নেই এবং অসৎ উদ্দেশ্য নিয়ে আসেনি আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে দূত রসুল হয়েছে লে আহ গোলাম করে তোমাকে আমি একজন পাক পবিত্র সন্তান দান করতে পারি আল্লাহর পক্ষ থেকে এখানে আমি দান করতে পারি তাফসির কারবার বলছেন এখানে উজ্জ্ব আছে আর কোরআনিকারিমে বিভিন্ন জায়গায় উজ্জ রয়েছে দান করণেওয়ালা জিবিরাইল আলী ইসালাম নন বরং আল্লাহ পাক রব্বুল্লা আলম তাহলে যেন এখানে আল্লাহ পাক বলছেন যে তুমি তাকে বলে দাও যে আমি তাকে যাতে করে নেক সৎ সন্তান দান করতে পারি এ কথা তুমি জানিয়ে দাও কাল তখন আশ্চর্য হয়ে মারিয়াম আলী ইসলাম জিজ্ঞেস করলেন আন্না লি গোলাম কী করে আমার কোনো সন্তান জন্মাবে ওয়ালাম এম শাসনী বাসার কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারেনি এখন পর্যন্ত ওয়ালাম আঁকো বাঘি আর কোনো অসতি মানুষ নয় আমি অসতি মহিলাও নয় তাহলে এটা কী করে হতে পারে স্বামীও নেই আমার যে আমাকে বৈধভাবে স্পর্শ করেছে স্বামী আর না আমি কোন অসতি মে যে আমার দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে তাহলে কী করে আমার সন্তান হইতে পারে কালা কাজা লিখে আল্লাহ বলছেন এইভাবেই হবে কালা রব্যকে তোমার প্রতিপালক বলছেন হুয়া আলাই হাইয়েন সেটা আমার জন্য বড়ই সহজ আল্লাহ পাকের জন্য সহজ বলে না যে আল্লাহু আয়া যাতে করে এই সন্তানকে তোমার আমি একটি নিদর্শন তৈরি করতে পারি নিদর্শন কোরানে কেরিমে আয়া বলা হয় কোরআনে কেরিমের আয়াত যা দিয়ে আল্লাহ পাকের বিধান এই হচ্ছে স্যার এই আয়াত আয়াত হচ্ছে দুই রকমের শরীয়তের আয়াত হচ্ছে কোরআনে কারিমের আয়াত যেই কোরআনে কারিমের আয়াত অধ্যয়ন করে পড়াশোনা করে তার অর্থ বুঝিয়ে আপনি আল্লাপাককে জানবেন আর আয়াতে কওনিয়া মানে সৃষ্টিগত নিদর্শন সৃষ্টিগত নিদর্শন যেসব পৃথিবীতে আল্লাপাকের সৃষ্টি রয়েছে সেগুলি দেখে আল্লাপাকের সত্তা সম্পর্কে আল্লাপাকের একত্ব সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন এখানে এই দ্বিতীয় আয়াতকে বোঝানো হয়েছে আল্লাপাকের সৃষ্টিগত আয়াত মানে নিদর্শন বানাতে চান আল্লাহ পাক এ ইসা আলী ইসলামের জন্মকে ও যে আল্লাহ আয়াত মানব জাতি যেন একটি নিদর্শন হবে যে আল্লাহ পাকের কুদরতে ক্ষমতায় রয়েছে যে বিনা কোনো উপায় উপকরণে আল্লাহ পৃথিবীতে যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন যাকেই চা আল্লাপাক সৃষ্টি করতে পারেন ও রাহমাত মিন্না এবং আমার পক্ষ থেকে সেটা যেন দয়া হয় রহমত হয় ওয়কান আমরা আর এই ফয়েসালা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়েছে এটা হবেই হবে এখানে আমার আলোচনা শেষ করছে আল্লাহ তাল বাকি আলোচনা আগামীতে হবে আল্লাহাক সুযোগ দিলে আল্লাহাক রব্দুলজন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন কোরআনী করিম আমাদের বোঝার তৌফিক দান করেন এবং কোরআনী করিমের জীবন গঠনে তৌফিক দান করেন ওসলাল্লাহ আলবীনা মুহাম্মদ ওয়ালা আলী ওসাহবি আজমাই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 আমার গাইড বুক হবো কোনটা পবিত্র কোরআন এবং পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল খ রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম